হাসান বস্রী রহমতুল্লাহি বলেন জুনদুব ইবন আবদুল্লাহ রাহতাল বর্ষার এক মসজিদে আমাদের নিকট হাদিস বর্ণনা করেন সেদিন হতে আমরা না হাদিস ভুলেছি না আশঙ্কা করেছি যে জুনদুব রাজ নবী সাল্লাহাম এর প্রতি মিথ্যারোপ করেছেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পূর্ব যুগে জনৈক ব্যক্তি আঘাত পেয়েছিল তাতে কাতর হয়ে পড়েছিল অতপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল ফলে রক্ত আর বন্ধ হল না শেষ পর্যন্ত সে মারা গেল মোহন আল্লাহ বললেন আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার হতে অগ্রগামী হল কাজেই আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম